আব্দুল্লা ইবনু মাসুদ রজিলাহত হতে বর্ণিত তিনি বলেন রসিল উল্লাহ সাল্লাহাম বলেছেন বিলালের আহ্বান বা তার আজান যেন তোমাদের কাউকে সাহারি থেকে বিরতনা রাখে কারণ সে আজান দেয় যাতে তোমাদের রাত্রি জাগরণকারীরা কিছু আরাম করতে পারে সকাল বা ফজর হয়েছে এটা বোঝানো তার উদ্দেশ্য নয় ইয়াজিদ তার হাত দুটি সামনে বিস্তার করে দুদিকে ছড়িয়ে দিলেন সুবে সাদিক কিভাবে উদ্ভাসিত হয় তা দেখানোর জন্য